জানা যাবে কিনা আপনি সরাসরি কেন জানবেন হ্যাঁ তার মানে আপনার অন্তরে সততা নেই জি পাত্রী দিনদার না দিনদার নয় এটা জানবেন আশেপাশের যারা আছে তাদের মাধ্যমে জানবেন আচ্ছা তারপরে অনেক সময় তারা ভুল রিপোর্ট দিতে পারে আপনার বোন আছে আপনার মা আছে আপনার খালা আছে আপনার ফুফু আছে তাদেরকে পাঠাবেন আর ভিতরে ঢুকে ভালো করে তাদের দিনদারের খোঁজ খবর নিয়ে আসবে একাধিকবার যাক আর খোঁজ খবর নিয়ে আসুক কিন্তু একটা যুবক এখন ইজাব কবুল হয়নি তার সাথে বিবাহ বন্ধন হয়নি আর একটা যুবতির সাথে কথা বলবে পছন্দ অপছন্দ কতটা সে আগ্রহী কতটা পজিটিভ এগুলি কিন্তু খ্রিস্টানদের থেকে শিখা আমরা একটা ইংলিশ সাবজেক্ট যখন পড়েছিলাম জামায় সারাফে বনারসে পড়ার সময় তখন তাতে একটা চ্যাপ্টার পড়েছিলাম ইউরোপিয়ানদের সম্পর্কে যে তারা বিয়ের আগে হ্যাঁ যাকে বিয়ে করবে তাকে পরীক্ষা করার জন্য দু চার পাঁচ বছর নিয়ে বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন হিলে ঘুরে বিভিন্ন জায়গায় বিচে ঘুরে আর ঘুরে আমোদ ফুর্তি করে আলুচামি করে আর তারপরে তখন পছন্দ হইলো একে অপরকে পছন্দ করতে পারলো লাইক করলো তাহলে বিয়ে বসলো আর না হলে বসলো না এইটা সচেতন অবস্থায় হোক অথবা অচেতন অবস্থা হোক ইয়াহুদ্দিন এই ভাবে মুসলিমের অনকরণ করছে যার ফলে যখন এই বিয়ের একটু কথাবার্তা হলো তখন তার সাথে তখন টেলিফোন নাম্বার ম্যানেজ করে কথা বলা শুরু করলো মেয়ে কল দিচ্ছে ছেলেটিকে আর ছেলে কল দিচ্ছে মেয়েকে আর যেন স্ত্রী হয়ে গেছে হাউজের আরামী সব কাজ এবং এগুলি হচ্ছে কাফের বিজাতিদের হ্যাঁ অন্ধ অনকরণ এগুলি হচ্ছে অশ্লীলতা সমাজে পরিবারে ছড়িয়ে যাওয়া এগুলি হচ্ছে জেনার কারণ যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধন হয়নি কি নিশ্চয়তা আছে যে এই মেয়েটির সাথে আপনার বিবাহ হবে সুতরাং মেয়েদেরকেও বলবো হ্যাঁ যে আল্লাহর অস্থি আল্লাহকে ভয় করবে পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে কোনো বেগানা পুরুষের সাথে যতক্ষণ তার সাথে ইজাব কবুল নি কোনো কথাবার্তা করবে না কথা বলবে সরাসরি বাপ মায়ের সাথে বাপের সাথে কথা বলবে ভাইয়ের সাথে কথা বলবে ছেলে ছেলেদের সাথে কথা বলবে मेटी के का देखते जो कथा बताते काते हैं मा बंदर के पढ़ें ते बस बस घंटार पर घंटा बस तक गल्प करुक चेनुक जी आल्ला जानकारी तौफिक दान कर